ভোলবু আমি হকতা যাই যদি অ জীবন মানব না কোনো বাধা আসেও যদি মরণ ভোলবুয়মি হকতা যাই যদি অ জীবন মানব না কোনো বাধা আসেও যদি মরণ ভোলবুয়ামি হকতা যাই যদি অ জীবন মানব না কোনো বাধা আসেও যদি মরণ সাহবার জীবন দিল এই হকেরি জন্ম তাই উহ বদলেতে গলা কাটি সাহা বাড়া জীবন দিল এই হকের জন্মে তাই উহুদরা মোরা তাদের উত্তর স্বরূপ বলবো আমি হকতা যাই যদি অ জীবন মানব না কোন বাধা আসেও যদি মরণ বলবামি হকতা যাই যদিও জীবন মানব না কোন বাধা আসেও মারর যতই বাধা দাও মুদের হকতা বলতে প্রভুর কথা বলবো মোরা বুকে সাহস নিম যতই বাধা দাও মোদের হকাটা বলতে সাহস নিধা দাও মোদের হকতা টা বলতে নবীজির কথা বলবো মোরা বুকে সাহস নি খালিদ বি নলীদের মতো মোরা বলে যাবো রে খালিদ বি নলীদের মতো মোরা বলে যাবো রে বলব जीवन मानबोना को मरण बोलो अमि हक्कता जावन मानबना क्या मरण इलाम हेफत करते गए बलबी हकदा निर्दिदाए इस्ला मेरी हिफाजत करते गिये गिए बलबी हकदा निर्दिदाए যদিও গুলি করে আমার বুকটা যজরা করে যদিও বুলেট বোমা আমাকে গুলি করে আমার বুকটা যদ্রা করে যদিও বুলেট বোমা আমাকে দেই দেবো আমি হকতা যাই যদিও জিবন মানব না কোনো বাধা আস যদি মরণ বলবো বলবোয়ামি হকতা যাই যদিও জিবন মানব না কোনো বাধা আস যদি মরণ। যারা ভাবো আইন করিয়া হক কথা বন্ধ করবেন যেন রক ব্রিটিশেরা ভারতবর্ষে এই আইন করেছিল রে যারা ভাবো আইন করিয়া হক কথা বন্ধ করবেন বর্ষে এই আন করেছিল কতওয়ালেম ঝুলে পাশিতে হক কথা বলে কত লোক ঝুলে পাশিতে হক কথা বলে কতওয়ালেম ঝুলে পাশিতে হক কথা বলে কত লোক ঝুলে পাশিতে হক কথা বলে জেনে রেকো হক কথাটা বলে মোরা জোলতে রাজি পাশিতে জেনে রেকো হক কথাটা বলে মোরা জোলতে রাজি পাশিতে বলবো আমি হক কথা যাই যদি যদি অ জীবন মানব না কোনো বাধা আসেও যদি মরন ভল বোয়ামি হকতা যাই যদি অজীবন মানব না কোনো বাধা আসেও যদি মরন ভল বোয়ামি হকতা যাই যদি অজীবন মানব না কোনো বাধা আসেও যদি মরণ।